উকবাইবনু হারিস রদিল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন একদিন আবু বকর রদিল তালাহু আসরের সালাদ শেষ করে বের হয়ে চলতে লাগলেন হাসান রদিলাহ তু আলাহনুকে ছেলেদের সঙ্গে খেলা করতে দেখলেন তখন তিনি তাকে স্কন্ধে তুলে নিলেন এবং বললেন আমার পিতা কুরবান হোক এত তো নবী সাল্লাহ আলিয় সাল্লামের সাদৃশ্য আলীর সাদৃশ্য নয় তখন আলী রদিল্হু তু আল্লাহ হাসছিলেন